থ্যাংক ইউ আপনাকে আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের এখানে বিশেষ করে আপনি নাটক নিয়ে এসেছেন আমরা খুবই খুশি অভিকবাবু অনেকদিন ধরে কলকাতা নাট্য জগতের সাথে যুক্ত আমি আমাদের সাথে এখানে সজলও রয়েছে সজল মুখার্জি এখানে একজন কৃতি অভিনেতা এবং এখানে সক্রিয়ভাবে এপিক অ্যাক্টার্স ওয়ার্কশপের সাথে জড়িত আপনারা সজলকে বহুবার মঞ্চে দেখেছেন তো সজল ওয়েলকাম থ্যাংক ইউ ধন্যবাদ এখানে আসার জন্য আর এখানে অভিবাবু এসেছেন কেন এসেছেন আমি অভিবাবুকে জিজ্ঞাসা করবো সেই উত্তরটা দিতে কেন এসেছেন এখানে আমি প্রথমে বললাম যে নাটক নিয়ে এসেছি এটা আমার কাছে একটা অন্যরকম ভালো লাগা এখানে আসার বা বেড়াতে আসার সুযোগ আমার ছিল আমি আসতে পারতাম আমার পরিবার আগে এসছে কিন্তু আমি কখনো আসিনি কেন আমার বরাবর মনে হয়েছিল কোনো একটা জায়গাতে আমি যদি যাই তাহলে বেড়ানোর সঙ্গে যাতে আমি একটা আমার কাজের মধ্যে দিয়ে থাকতে পারে তাহলে ভালো লাগা অন্যরকম অবশ্যই সেটা নাটক আমি নাটক নিয়ে প্রায় জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছি এবং সেই সুযোগটা আমার কাছে চলে এসছে আমাকে এনে দিয়েছেন বিশেষ করে এপেক অ্যাক্টার্স ওয়ার্কশপের মেম্বাররা বিশেষ করে এখানে বসে আছেন সজলদা ক্ষোভ চাইছেন যাতে আমি আসি আমার সিস্টার ইন ল এখানে থাকেন গার্গি মুখার্জি সে এবং এপিক সোমেন্দু এপিক অ্যাক্টার্স ওয়ার্কশপের অন্যান্য মেম্বাররা সবাই চেয়েছেন বলে আমি এসে পৌঁছতে পেরেছি তো আমার একটা ভীষণ ভালো লাগা তো আছে এবং আমি চেষ্টা করছি নাটকটা যাতে খুব ভালো করে হয় কারণ আমি সজলের কাছ থেকে শুনতে চাইব যে সজল অভিযোগ কেন এসেছেন আমরা যখন ডিসাইড করলাম যে আমরা এবার একটা ইন্টারেস্টিং এন্টারটেইনিং অথচ সিরিয়াস নাটক আমরা করতে চাই আমাদের নিজেদের কারো দুঃসাহস নেই এটা নিজেদের ডিরেক্ট করার সে ক্ষমতাও নেই লুক ইন টু ইন্ডিয়া আর আবিক বাবুর নাম এলো এবং তখন আমরা গার্গিকে রিকোয়েস্ট করলাম একটুখানি আমরা ইনফ্যাক্ট সবাই উদ্গ্রীব হয়ে বসে রয়েছে উই আর রিয়েলি ওয়েটিং টু সি দ্য প্লে থ্রি পেনি আপেরা এখানে অতি জনপ্রিয় নাটক এবং এখানে নিউ ইয়র্কে এবং নানা জায়গায় বহুবার অভিনীত হয়েছে মঞ্চস্থ হয়েছে সেখানে বাংলাটা বোধ এখানে আগে কখনো হয়নি আমার যতদূর ধারণা আমি জানি না সুতরাং আমরা সকলে খুব উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি নাটকটা দেখার জন্য রঙে রসে গানে জমজমাট নাটক তো সেটা আমরা সকলে দেখব অভিজ্ঞবাবু আপনার নিজের সম্বন্ধে আমরা একটু কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে যে আমি আপনার বায়োডাটা দেখছিলাম এবং যেটা আমাকে সবচেয়ে আকর্ষিত করেছে সেটা হচ্ছে যে আপনি প্রথম জীবনে যাত্রার সঙ্গে জড়িয়েছিলেন এবং যাত্রা যাত্রার সঙ্গে জড়িয়ে থাকার ফলে আপনি যে হয়েছিল নটি বিনোদিনী একদম পুরো থ্রি মানে তিন দিক ওপেন ওয়ান স্টেজ করে হয়েছিল যাত্রাটা পুরোপুরি সেরকম ভাবে পরিস্থিতি ভরত সেবাশ্রম সঙ্গে মানে নাই নয় তাদের হলে হয়েছিল তো যাত্রা নিয়ে এখানে উৎসাহ হয়েছে তো সেই অভিজ্ঞতা বলুন আপনি কেটেছেন যাত্রা ব্যাপারটা আমার কাছে কিন্তু খুব অচেনা ছিল মানে যাত্রা দেখেছি প্যান্ডেলে দেখেছি আমি স্বপন কুমার তারপর আমাদের শান্তি গোপাল ছোটবেলায় আর তা বন্ধু বান্ধবরা সব ভিড় করে দৌড়তো যাত্রা আজকে শান্তিগোপালে যাত্রা আছে দেখব তো আমি খুব একটা প্রথম থেকে যাত্রা কীরম একটা আমাদের একটা মিডিল ক্লাস ব্যাপার ছিল আর কি যে আমরা থিয়েটার করি যাত্রা কীরম দেখবো যাত্রা কীরম একটা ব্যাপার ঠিক আছে ওই গ্রামের লোকেরা যাত্রা দেখে এরকম একটা ব্যাপার ছিল তা আমি যখন প্রথম দেখতে গেলাম যাত্রা স্বপন কুমারের আর স্বপ্না দেনা পাওনা তো আমার বয়স তখন কম দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম একই মানে কিছু না জেনে আগের থেকে আমরা যাত্রা একটা একটু অন্য ফর্মের একটু আমাদের থিয়েটারের থিয়েটার তার থেকে একটু আলাদা আমরা শিক্ষিত লোকেরা থিয়েটার করে এরম একটা ধারণা ছিল আর কি যাত্রাটা ঠিক ততটা শিক্ষিত লোকেরা করে না এরকম একটা ব্যাপারটা ছিল তো স্বপন কুমারের আর স্বপ্ন কুমারের দেনা পাখনা যখন দেখলাম আমার বন্ধুবান্ধবরা তো সেই চা খাচ্ছে একেবার চেয়ে হাসছে সবই করছে যাত্রা দেখছে আমি কিন্তু গোগ্রাসে গিরলাম যাত্রাটা মানে আচ্ছা হ্যাঁ স্বপন কুমারের সেই অভিনয় আমি তার আগে জানতাম যাত্রা একটু সেই চিৎকার করে অভিনয় করব স্বপন কুমার না তো হ্যাঁ স্বপন কুমার তো ভীষণ ক্যাজুয়াল অ্যাক্টিং করছেন সেই দেখে আমার মনে হলো বা প্রত্যেক ফর্ম প্রত্যেক মিডিয়ার একটা আলাদা চেহারা আছে সেই চেহারাটাকে বুঝতে হবে আগের থেকে ভাবলে চলবে না ঠিক এবং বিশেষ করে পরবর্তীকালে আমাকে খুব ভাবিয়ে তুললো যে যাত্রার এমন একটা আকর্ষণ আছে তারপরে শান্তি গোপালে দেখলাম শান্তিগোপালের লেনিন বিরাট আর্টিস্ট তারপর যাত্রা থেকে আপনি মানে মঞ্চে কি করে গেলেন বলে আমি প্রথমে যাত্রায় ছোটবেলায় তখন আমি কিন্তু পাড়ার নাটক করি পুরুলিয়াতে বাড়ি সেখানে কিন্তু আমার ভেতরে একটা ইচ্ছে ছিল যে আমি নাটকটাই করব জীবনে অন্য কিছু করবো না তো আমি যখন কলেজ শেষ করে চলে এলাম নাটক করতে চাকরি পেয়ে চাকরি ছেড়ে দিয়ে চলে এলাম অজিতেশ বন্দ্যোপাধ্যায় যার নাটক আমরা এখানে করছি সম্পর্কে আমার মামা হন আচ্ছা আচ্ছা তো আমি তার কাছে চলে এলাম যে আমি নাটকটা করব এবং তোমার সঙ্গেই করব তো বোধহয় বলুন কেন আমার সঙ্গে কেন আমি মামা বলে না না মামা বলে না আমি তোমার নাটকেই সবচেয়ে বেশি ইনফ্লুয়েসড হয়েছে এবং ভালো লাগে চাকরি করবো না হয় তোমার সঙ্গে নাটক করবো যে না তাহলে আমি অন্য দলে চলে যাবো নাটক করবো আমি আর ফিরছি না বাড়িতে তখন একটু সিরিয়াস আমাদের তাকিয়ে বললেন আচ্ছা ঠিক আছে চলো একটু চাকিয়ে আসে বাইরে গিয়ে বললেন শোন তিন মাসের মধ্যে আমি ছেড়ে দেব আচ্ছা মানে তখন শুরু হয়ে গেছে আচ্ছা ফলে এখন তো এখানে ঢুকে লাভ হবে না তুই একটা বছর যাত্রা কর যাত্রা করলে আমি বুঝবো যে আমাদের যে নাটকের তো খুব হার্ড লাইফ মানে লড়াই করে থাকতে হবে সারা জীবন রোজগার হবে কিনা জানিস না ফলে সেই হার্ড লাইফটা শখে পারবি কিনা না শখে নাটক করতে আসছিস আমি সেটা দেখতে চাই আচ্ছা সেটা যাত্রাটা যদি কমপ্লিট করিস এক বছর তাহলে আমি বুঝতে পারবো যে তুই সেখানে অজিতেশবাবুর প্রোডাকশন গুলোই হতো মানে প্রোডাকশন হিসেবে রাখার জন্য আমরা কর্তা মোডাকশন গুলো তাতে মঞ্জুর মঞ্জুরি করেছি তিন পয়সার পালা করেছে শের আফ গান করেছি প্টেম্বর সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল অংশ হিসাবে ছয় এবং সাত হচ্ছে সেখানে সাত তারিখে মঞ্চস্থ হবে टक तीन पसर पलाा तो नाटकता भावनी ना जो जाने रिसोर्सि जाओना जो परिचालना कराटकट भेबेन की मंचायन कर सब चे कठिन अस्वस्तिकर प्रश्न की বটে কিছুটা অসুস্থতা কেন হ্যাঁ কেন কেন কারণ আমি কিন্তু নাটকটা নিয়ে নতুন কিছু ভাবনা নিয়ে এখানে আসিনি আসতেও চাইনি কেননা অজিতেশ বন্দ্যোপাধ্যায় আমাকে এমনভাবে ঘিরে রেখেছে আমার নাট্য জীবনের শুরু থেকে উনি মারা যাবার আজ ৩০ বছর পরেও আমি তার থেকে বেরোতে পারিনি বা বেরোতে চাই না এবং তার এই প্রোডাকশন বিখ্যাত প্রোডাকশন এই প্রোডাকশনে উনি একাডেমি পুরস্কার পেয়েছিলেন এই প্রোডাকশনটাকে আর্কাইভাল প্রোডাকশন হিসেবে রাখার জন্য আমরা হুবহু উনি যা করেছিলেন সেইভাবেই অজিতেশ নাট্য অ্যাকাডেমিতে করার চেষ্টা করেছি পেরেছি ডিফারেন্টলি করার চেষ্টা করেছে সেইভাবেই এবং হ্যাঁ যেটা বললেন আমাদের রিসোর্সেস এবং ক্ষমতা অনুযায়ী আমরা হয়তো কিছু কিছু চেঞ্জেস এনেছি বাট মূল কাঠামোটা রেখে দিয়েছি সেটাই মূল কাঠামোটা সেটাই হ্যাঁ কারণ আমরা চাই যে পরবর্তী জেনারেশন জালুক যারা দেখতে পাইনি যে অজিতেশ বন্দ্যোপাধ্যায় কি ধরনের নাটক করতেন তার ডিরেকশনের ধরনটা কি ছিল प्रश्न कर प्रयोजित नाटक जो करी तक अनेक समय से भेंगे बड़नर चेष्टा करी आचा ये क्योंकि निर्देशक भांगार एक प्रचेषा था क्षेत्र क्योंकि से क्षेत्र कर প্রযোজনাটাকে সম্ভব আমি ক্ষমা ছবি প্রথমে বলি যে ভাগার ইচ্ছে সব ডিরেক্টর কারণ ক্রিয়েটিভ লোক তো ডিরেক্টর সবসময় তাদের মনে হয় আমি ভেঙে এটা করি ওটা করি আমার এই ক্ষেত্রে মনে হয় মানে গুরুর প্রতি আবার শ্রদ্ধা নিবেদন আর কি যে গুরুর সমস্ত করা কাজটা যেটা একসময় ক্যান্টার করেছে শুধু বাংলাদেশ না ভারত ভারতবর্ষ জুড়ে যে প্রোডাকশনটা সেটার একটা সিন কি দুটো কম্পোজিশন চেঞ্জ করে আমি কি বাহাদুর এটা করতে চাইব সেই বুঝতে পারছেন কিন্তু আমার হাতের কাছে ঠিক আছে আমি ধরুন অজিতেশ ব্যানার্জিকে পাচ্ছি না এখানে যিনি করছেন হারুন সারোয়ার মধ্যে ভালো অভিনেতা আমি অজিতেশ ব্যানার্জির তুলনায় যাচ্ছি না কিন্তু খুব ভালো অভিনেতা তো তার কিছু লিমিটেশন আছে তো আমাকে তো এখন তার সেই জায়গাটাই কিছু পরিবর্তন হচ্ছে তাছাড়া পরিবর্তন হচ্ছে খারাপ লাগে দেখতে ঠিক আছে যে হাইটটা মেনটেন করে ওখানে যে কম্পোজিশনটা হয়েছিল এখন সেই হাইটের লোকজন এখানে আমাকে ছেড়ে অন্য হাইটের আছে ছবিটা পাল্টে আছে তো আমি তখন ওটাকে একটু চেঞ্জ করে এইগুলো করছি একটা দোতলার মতো মাছা ছিল মাছা করা ছিল উপরে সেখানে মিউজিশিয়ানরা বসতেন সেই আমাদের বিয়েবাড়ির বাড়ির ইয়ের মতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একেবারে অপেরাধ সেখান থেকে আমরা করছিটা অসুবিধে পুরোপুরি আমরা মিউজিশিয়ানদের পেছনে বসাচ্ছি সাইড এ বসাচ্ছি আরকি অন স্টেজ বুঝতে পারছি ঠিক আছে একটু রাইজার দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝছি এবং ওখান থেকে মিউজিশিয়ানরা মিউজিক বাজাবেন এফেক্টস দেবেন এবং অভিনেতা অভিনেত্রীরাও কখনো কখনো আমাদের সময় খুব কম আপনার কাছে কোন চরিত্র অভিনয় করছো ওখানে বটকৃষ্ণ বটকৃষ্ণ আচ্ছা তো তোমার এই যতক্ষণ উনি খুঁজে পড়ি হ্যাঁ সজল দাসে পড়ি ওই বটকৃষ্ণ জায়গাটা আমরা যতক্ষণ তোমরা আমি শ্রোতাদের বলিউথ এশিয়ানি অফিসা তিন পয়সার পালা অল দা দা প্লেজ ইন বেঙ্গলি বাট দেশ সকলকে আমি অনুরোধ করবো নাটকটি দেখুন একটু বলে না দিলে একটা নাটকের অংশ তো বুঝতে পারবেন কতক্ষণ শুনে আছে মিনিট পাঁচ একটা আচ্ছা একটা ছোট্ট জায়গা সেটা হচ্ছে বটকৃষ্ণ একজন পুলিশ অফিসার আর মহিন একজন ডাকাত এদের দুজনের একটা যোগসাজস আছে এবং সেখানে ওই ডাকাত ডাকাতি করে যা পায় তার ভাগ দেয় বটকৃষ্ণকে পুলিশ তার জন্য মহিন ডাকাতকে হেল্প করে যাতে সে ধরা টরা না পড়ে বা কিছু তার দলকে এই নিয়ে শেষে মহিনাকার ধরা পড়েছে এবং তার ফাঁসি হচ্ছে তখন ওই বটকৃষ্ণ সঙ্গে মহিনের ওই হিসেব নিকেশ হচ্ছে এতদিন তারা কে কত টাকা দিয়েছে কত টাকা কার কাছে পাবে এখনো কত পায়নি সেই নিয়ে এই নিয়ে ঝামেলা হচ্ছে ভাগনি। কোথা রাম ছাগল কিন্তু ভাগ আর এই হাজার দশ এক টাকা ছাড়ো টাকা কিসের টাকা কিসের আমি তোমার কাছে কত টাকা পাই বা এই অবস্থা তো হিসেব আমি আমি কাউকে বিশ্বাস করি না কাউকে না হ্যাঁ যাবার বেলায় এই কথা শুনিয়ে গেলে তুমি আমাকে বিশ্বাস করো না বেশ যখন জোর করছো শোনো তুমি আর তোমার ওই দলের লোকেরা কবার ফেরারি হয়েছিলাম তোমরা আমার কাছে ধরা দিয়েছিলে তোমার ওই শেষের ওই জটাই ও তো তোমার কথা ওকে ছেড়ে দিয়েছিলাম তার কেস রে খাতা দিলে কিছু বাদ দিয়ে দিলাম তা পাবো তো দেড়া আড়াই হাজার ছিল না আমরা লাভের গুল খেয়ে চলে যাবে আমি তোমার কাছে কোথায় ভাব নিচ্ছি তোমার আমার পাই নাকি আমি তো তোমার থেকে সাড়ে চারশো পাবো তোমার এত দেনা পাওনা এত ভাব এত ভাগনে ভাগনে মামা মামা আর শেষটা মরবার আগে হার নিয়ে টানাটানি আমার আর কিছু বলার নেই কিছু বলার নেই খুব ভালো লাগলো খুব ভালো আপনারা নিশ্চয় একটা ছোট্ট করে স্বাদ পেলেন যে নাটকটা কি হতে চলেছে তো আপনারা যারা শুনছেন তারা আশা করি আসবেন দেখতে সজল তোমার কিছু বলার আছে ইয়েস আই ওয়েলকাম অল অফ ইউ টু কম অ্যান্ড জয়েন্স ফর দ্য সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভাল অন সেপ্টেম্বর সিক্স অ্যান্ড সেভেন্থ ইউ ইউল হ্যাভ এ গ্রেট টাইম ইউ ইউল হ্যাভ উই হ্যাভ সিক্স ডিফারেন্ট প্লেস আই ক্যান শেয়ার ইউ ওয়ান থিং ইউ ইউল হ্যাভ এ গ্রেট এন্টারটেনমেন্ট ডু কাম থ্যাংক ইউ আর কাছ থেকে আপনি কি আশা করছেন দর্শকদের কাছ থেকে আমি তো সবসময় আসা খুব উষ্ণ ভালোবাসা এবং যদি নাটকটা তাদের ভালো লাগে তাহলে তাদের প্রকাশ এটাই পরিচালক হিসেবে বা অভিনেতা কারণ এখানে যারা দর্শক আসবে তারা হয়তো অনেকে তিন পয়সার পালা দেখেনি আমি শুনেছি পড়েছি কিন্তু দেখিনি নাটকটা নান্দিকারের প্রোডাকশন দেখিনি আমি সুতরাং আমি তো অত্যন্ত উৎসাহী হয়ে যাব এবং আরও অনেকেই যাবে সুতরাং আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে নাটকটা সার্থক হোক এবং অভিভাবু আপনাকে আবার স্বাগতম জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য এবং এই নাটকটা পরিচালনা করার জন্যে এতে আশা করছি যারা অভিনয় করছে যারা দেখবে তারা অনেক কিছু শিখতেও পারবে তারা একটা মোটামুটি একটা আন্দাজ করতে